السلام عليكم ورحمة الله العظيم সুপ্রিয় শত দর্শক মন্ডলী আজকে আমরা আলোচনা করব প্রিয়নবী হাজর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী লালন পালন এবং দুগ্ধপান সম্পর্কে প্রিয়নবী সাল্ল আলী মাতা আমিনা তিনি তিন থেকে চার দিন তার জন্মের পরে দুধ পান করান এরপর দুধপান করান আবু লাহাবের আজাদকৃত বান্দি সোয়াইবা আজাদকৃত বান্দি সোয়াইবা आजाद पान करोत्रे बसबा सा गोत्र हल मक्काए थे प्राय किलोमीटर दूरत মক্কা থেকে প্রায় একশো আশি কিলোমিটার বা কম বেশি এরকম দূরত্বে সেই সাত গোত্রের বসবাস মক্কার ওই সময়ের প্রথা ছিল যে মক্কাতে তার বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো সভ্যতা ভাষা এবং তাদের কালচার কৃষ্টি কালচার সম্পর্কে জানার জন্য এবং সাত গোত্র বিভিন্ন গোত্র থেকে লোকজন এখানে এসে বাচ্চাদেরকে নিয়ে যেত বৎসরে একবার তারা আসত রসুরল্লা সাল আসাল্লামের যখন তার জন্য কিছুদিন পরেই সাতগুদ্ধ থেকে অনেক লোক এসছে তার মধ্যে হালিমা সাদিয়া তার স্বামী এবং তার দুগ্ধপোষ্য একটা সন্তান ছেলে সাথে একটা উঠ দুর্বল একটা উঠ এবং একটি গাধাও তাদের সাথে ছিল যখন তারা ওই দলের সাথে আসছিল দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে তারা ওই দলের ওই কাফেলার পিছনে পিছনে ছিল তাদের উঠ্টেও ছিল পিছনে গাধাও ছিল পিছনে যখন মক্কা মক্কা রয়ে তারা পোষলেন বাকি সাথীরা কাফেলার অন্য লোকরা বিভিন্ন বাড়ি থেকে সন্তানদেরকে বাচ্চাদেরকে নিচ্ছিল কিন্তু মোহাম্মদ রসুল উল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম এতিম হওয়ার কারণে তাকেও কেউ নিচ্ছিল না হালিমা সাদিয়া দুর্বল হওয়ার কারণে তাকেও কেউ আবার বাচ্চাও দিচ্ছিল না তিন হালিমা সাদিয়া তার স্বামীর সাথে পরামর্শ করল তার মাহমুদ রসুল হালিমা বলেন রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে যখন আমি কুলে নিলাম সঙ্গে সঙ্গে আমার স্তনে দুধে ভরে গেল যা আগে আমার স্তন শুকনো ছিল এবং যখন আমার উটনিকে আমি দহন করতে গেলাম তখন দেখলাম যে আমার উঠনির স্তর দুধে ভরপুর যখন নাকি রসুল্লামের এই বর্গ তারা দেখতে পেলেন আর ওখান থেকে যখন ফিরছিলেন ফিরার সময় হালিমা তা আনহার সেই উঠ এবং গাধা কাফেলার আগে আগে চলছে কাফেলার লোকজন বলছে হালিমা এটা কি ওই উঠ যা আসার সময় ছিল এখন তো দেখছি সে সবচেয়ে দ্রুতগামী এবং সবচেয়ে আগে আগে যাচ্ছে হালিমা সাদিয়া বললেন হ্যাঁ এটা সেই ওঠ হালিমা তার ঘরে রসুল তিনি প্রায় দুই বছর লালন পালন করলেন দুই বছর পরে তিনি আবার রসুল্লাহাম মাতা আমিনার কাছে নিয়ে আসেন মক্কা মোক্কোরামায় এবং তিনি আবেদন করেন আরো কিছুদিন তাকে লালন পালন করার জন্য আর ওই সময় মক্কাতে মহামারী ছিল সে কারণে আমেনা তিনি যান এবং তিনি সৌভাগ্যবান তিনি রসুল্লাহ সাল্লামের দুগমা হতে পেরেছেন এবং নিজের সেই বরকর সচক্ষে পরিলক্ষিত করেছেন এবং লক্ষ্য করেছেন আল্লাহান আমাদেরকে সিরাত অনুযায়ী চলা তৌফিক দান করুন আমরা যদি এই বিষয়ে আরো জানতে চাই তাহলে আমরা সিরাদ মুাম দেখতে পারি আরো দেখতে পারি যার কানি যার কানি কিতাবের এক নম্বর খন্ডের নম্বর পৃষ্ঠায় আল্লাহাক আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন আসসালামাইকুমুল্লাহ